রসুল <coughs> صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليماً کثيراً أما بعد <تصفح> فقد قال المولف رحمه الله تعالى والأمر بالمعروف والنهي عن المنكر باليد واللسان والقلب بلا سيف والمستور من المسلمين من لم تظهر له ریبہ সম্মানিতাতৃ মন্ডলি আল্লাহ রবিনা এবং রসুল সাহি সামরসালামের পর আজ শনিবার আঠাইসে রবি ওসানি চোদ্দোশো তেতাল্লিশ হেসির মোতাবেক চারই ডিসেম্বর দুই আমাদের ধারাবাহিক আলোচনা স্যার হুসনার পর্ব নম্বর আটত্রিশ এমাম আল হাসান বাহারি রহমতুল্লাহ আলের কিতাব থেকে আমাদের এই ধারাবাহিক আলোচনা আকিয়েদা এবং মানহাজের ওপর চলে আসছে আজকে কয়েকটি বিষয় রয়েছে প্রথম রয়েছে ভালো কাজের উপদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া सेटार पद्धति संक्षेपे लेखकूफ अन्ना मूनकार भलो क्जे निर्देश देवा व उपदेश देवर मान हुआ निर्देश देव भलो क्यादेश निर्देश देवा अन्ना आलिल मुनकार क्या बाधा प्रदान करा এ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত গুরুত্বপূর্ণ কাজ কোরআন এবং হাদিসে এটিকে দেওয়া এল্লাহ বলা হয়েছে ভালো কাজের উপদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া এর অপর নাম হচ্ছে আল্লাহর দিকে আহ্বান করা বা আল্লাহর দিনের দাওয়াত দেওয়া আল্লাহর দিকে ডাকা কারণ আল্লাহর দিনের ডাকা মানে ভালো কাজের উপদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া একই জিনিস শুধু ভাষা ভিন্ন ভিন্ন তাই না আল্লাহর দিকে যারা দাওয়াত দেয় তারা কি করে ভালো কাজের উপদেশ দেয় ভালো কাজ করো সেটা ফরজ হোক অযোগসন্নত হোক মুস্তাহাব হোক অথবা নফল হোক আর অন্যায় কাজে বাধা দিয়ে থাকে তাই না তো তাহলে আল আমর মারুফ আহেল মুর নাম হচ্ছে দিনের দাওয়াত বা আল্লাহর দিকে দাওয়াত বা আল্লাহর দিনের দিকে দাওয়াত কখনো রাস্তার দিকে বলা হয়েছে দ্বিতীয় নাম তাহলে এটি তৃতীয় নাম এর হচ্ছে তারা ভুল বুঝে একটা অংশ বুঝে মানে প্রচেষ্টা চালানো হ্যাঁ জাহাদ থেকে জেহাদ মানে প্রচেষ্টা চালানো মেহনত করা এই জন্য জহদ মানে মেহনত পরিশ্রম জি কষ্ট করা আর মেহনত করলে কষ্ট হয় মেহনত না করে বলে সেখানে কোনো কষ্ট হয় জি তো জাহাদ আর জহদ মেহনত কষ্ট এই অর্থগুলি বহন করে জিম হাত আল এখান দিয়ে জাহাদ শব্দটি প্রচেষ্টা চালানো কিসের জন্য প্রচেষ্টা চালানো ভালো কাজ পৃথিবীতে হোক আমরাও করি আপনারাও করেন সবাই করুক সারা পৃথিবীর মানুষ আর মন্দ কথা কাজ থেকে বিরত থাক এর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো যথাধ্য প্রচেষ্টা চালানো তো তাহলে জেহাদের অপর নাম হচ্ছে কি তাহলে ভালো কাজের উপদেশ দেওয়া অন্যায় কাজে বাধা দেওয়া জেহাদের অপর নাম হচ্ছে দিনের দিকে আহ্বান করা আল্লাহর দিকে আহ্বান করা কোরআন সন্ন্যার দিকে আহ্বান করা ও হির দিকে আহ্বান করা জি এগুলি হচ্ছে কাজ কাজের বিভিন্ন নাম তাহলে কোরআন কারিমের ভাষায় এবং রাসুলের ভাষায় জি ভালো কাজের উপদেশ দেওয়া অন্যায় কাজে বাধা দেওয়া এর হুকুম কি জিজ্ঞেস করে যে ভালো কাজের আদেশ দিতে হবে অন্যায় কাজে বাধা দিত এর হুকুম কি সাধারণ অবস্থায় হ্যাঁ বলেন হ্যাঁ না মোবাহ জায়গ তিনটার মধ্যে একটা বললি হ্যাঁ কখনো নিঃসন্ধ হতে পারে কিন্তু ওইটা বলছি না এমনিতেই ভালো কাজে উপদেশ দিতে কোন রকমের বাধা নেই মানে ক্ষতি বড় ক্ষতি নেই কিছু লাভই আছে আর অন্যায় কাজে বাধা দিলেও ক্ষতি নেই ক্ষতি নেই লাভ আছে তখন কি বা দিনের জন্য মেহনত পরিশ্রম করা অথবা ভালো কাজের আদেশ দেওয়া অন্যায় কাজে বাধা দেওয়া এটা ফার্জে আইন না ফার্জে কেফায়া একজন ফার্জে কেফায়া ঠিক আছে না একজন লোক অন্যায় কাজ করছে আর আপনারা যারা আছেন তারা সবার জন্য ফারেজি কে ফায় তাই না সবার জন্য ফারেজেকে ফায় অনেকে আছেন সেই জন্য ঠিক না। যে কোনো একজন দুজন অন্য কাজটাতে বাধা দিলে হয়ে গেল তাহলে কাজটা সবাইকে যে বলতে হবে মুখ খুলতে হবে জরুরি নেই ঠিক কি না কিন্তু ধরেন আপনারা দুইজন আছেন এইরম মাত্র দুজন আর একজন দেখছেন যে নোংরা ছবি দেখছে একজন আরেকজনকে দেখছেন তখন কি আইন হয়ে গেল তাহলে তাহলে শুধু সরকারের ব্যাপার নয় যদি এই কাজ করার জন্য আপনার ছাড়া আরও কেউ থাকে যারা আপনার মতোই যোগ্যতা রাখে বা আপনার চাইতে বেশি যোগ্যতা রাখে ফার্জে কে ফায় এখানে আপনাদের চাইতে যোগ্য ব্যক্তি আছে যেমন একটা লোক অন্যায় করলে আপনি অন্যায় প্রতিবাদ না করে আমার করা উচিত যদিও আমার জন্য ফার্জে আইন নয় কারণ আপনারা আছেন ফর্জে কে সবার জন্য কিন্তু আপনাদের চাইতে বেশি হক রাখি আমি এবং আমার ওপর বেশি দায়িত্ব আপনাদের চাইতে একটা কেউ যদি অন্যায় এখানে করে বোঝা গেছে না আমাদের মধ্যে একজন দুজন করলে হয়ে গেল কিন্তু যখন একাই থাকবো আর আরেকজন অন্যায় করছে তাহলে তখন আপনার স্ত্রীর ক্ষেত্রে আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে হ্যাঁ আপনার ভাই আপনার ওয়াইফ কে করবে শাসন করবে আপনার বাপ শ্বশুর না মোটেই না শাশুড়ি না এগুলো শরীয়ত নাই? এখানে ফার্জে আইন আপনার ওপর কারণ আপনার স্ত্রী ব্যাপার আপনার ছেলেমেয়ের ব্যাপার সরকার যে বিষয়গুলি জানছে সেই বিষয়গুলির ক্ষেত্রে সরকার নিজে এই দায়িত্ব পালন করবে আর নাহলে সরকারের প্রতিনিধি প্রশাসনে যারা আছে তারা এই দায়িত্ব পালন করবে কিন্তু যেখানে সরকার জানতে পারছে না সরকারের অগোচর হয়ে যাচ্ছে তখন অন্যদের দায়িত্ব রয়েছে যে ভালো কাজের উপদেশ দেবে অন্যায় কাজে বাধা দেবে তো ভালো কাজ যে হুকুম দিতে হবে অন্যায় কাজে বাধা দিতে হবে এটি শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিষয় এত গুরুত্বপূর্ণ এটি যে অনেক অলামারা বলেছেন যে ইমানের যেমন ছয়টি রকুন শুনে রাখেন ভালো করে এই কথাটি আমি মানে হয় এক দুবারই বলেছি এতদিন আমি দাওতি কাজে বা আমার আলোচনাতে ইমানের যেমন ছয়টি রুকুন। জানাছে না ছয়টি রুকুন ঠিক তেমনি ইসলামেরও ছয়টি রুকন ইসলামেরও ছয়টি রুখুন ইসলামের প্রথম কি রসুল দুই নম্বর সালাত পাঁচ অক্ত সালাদুধু সালাদ পাঁচ অক্ত সালাত তারপরে জাকাতাম রোজা হজ ছয় নম্বর যদিও বিষয়টি মত্তাফাকালেই নয় মানে পাঁচটা এটা সর্বসম্মতিক্রমে বিল ইজমা ইসলামের খুঁটি কিন্তু ছয়টা খুঁটি কিনা কিছু আলমারা ছয়টা খুঁটি বলেছেন যারা ছয়টি বলেছেন ছয় নম্বর হচ্ছে এই আল্লাহ রেবিল মারুফ আল্লাহ মনকার কারণ আল্লাহ করছেন বলেছেন তুম খাই রা অম্মা তোমরা শ্রেষ্ঠ ওম্মাদ সুরাহ আলহমুরানি কেন শ্রেষ্ঠ ও বরুণাবিল মাফ ওখরে জাতি নাস তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য নিয়ে আসা হয়েছে পৃথিবীতে সুতরাং তোমরা কি করবে মানুষ জাতির কল্যাণ করবে তো কল্যাণ সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে তা মরুণ মারুফ মাউরুফ ভালো কাজের উপদেশ দেবে অন্যায় কাজে তা না আনিল মৌন অন্য অন্যায় কাজে বাধা দেবে তো শ্রেষ্ঠ উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে তিনটি তিনটি বৈশিষ্ট্য আর এই শ্রেষ্ঠ উম্মতকে আনাই হয়েছে এই কাজের জন্য মানুষের কল্যাণের জন্য আর মানুষের যতই কল্যাণ করেন টাকা পয়সা দিয়ে আর চিকিৎসা দিয়ে আর জনকল্যাণমূলক কাজ করে সবচেয়ে বড় বড়ো করা হচ্ছে ভালো কাজের উপদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া সবচেয়ে তো ভালো কাজ হচ্ছে তৌহিদ আর খারাপ কাজ হচ্ছে অন্যায় হচ্ছে সিরক সুতরাং তৌহিদ সন্নাভিত্তিক দাওয়াত এটা সবচেয়ে ভালো কাজ সির্ক বেদাত মুক্ত দাওয়াত হচ্ছে সবচেয়ে ভালো কাজ এবং এটি মানব জাতির সবচেয়ে বড় উপকার করে সবচেয়ে বেশি উপকার করে। যেন যারা দিনের দাওয়াতের কাজ করে তারা আপনার আমার সবচেয়ে বেশি উপকার করে সবচেয়ে বেশি উপকার করে এই রকম আল্লাহর রব্দুল আলমিন এখানে সমস্ত উন্মতকে সম্বোধন করে বলেছেন সমস্ত উম্মা দল ফার্জে কিন্তু তার মধ্যে কিছু সংখ্যাক অবশ্যই থাকতে হবে সবাই না করলেও তাদেরকে এই কাজ করতেই হবে ফার্জে আইন কিছু সংখ্যক লোকের ওপর ওয়াল তাকুমেন মারুফ ওই জান তোমাদের মধ্যে ওয়াল তাকুম মেনকু উম্মা একটি দল অবশ্যই থাকতে হবে এই কয় জনের মধ্যে একজনকে অবশ্যই থাকতে হবে দুজনকে থাকতে হবে আপনার বাড়িতে একজন অবশ্য অভিভাবক থাকতে হবে যে বাড়িতে কোনো পাপ হলে অন্যায় হলে অন্যায়কে পাপকে নির্মূল করবে নিষেধ করবে এবং সেখান বাড়িকে পাপ মুক্ত করার চেষ্টা করবে এবং ভালো কাজ না হলে ভালো কাজের অবশ্যই সেখানে আদেশ প্রদান করবে তাহলে দুটো আয়াতে ফার্জে আইন আর ফার্জেকে ফাই দুই দিকে কিন্তু ইঙ্গিত করা হয়েছে এটার কয়টি স্তর তিনটি স্তর দলিল সহি মুসলিমের হাদিসা আছে সেই মুসলিমের হাতিসে রয়েছে কখনো বল প্রয়োগ করা যার বল প্রয়োগ করার অধিকার আছে যেখানে যার বল প্রয়োগ করার অধিকার সরকার গোটা দেশের উপর বল প্রয়োগ আপনার আমার আপনার অধীনস্থ যারা তাদের বল প্রয়োগ করার অধিকার আছে স্ত্রী ছেলে মেয়ে ছোট ভাই বোন হ্যাঁ তাদের উপর বল প্রয়োগ করতে যদি না পারা যায় যারা আমাদের অধীনে নয় তাহলে যেটা বিশেষ করে অলামাদের কাজ সেটা হচ্ছে কথার দ্বারা সেটা কথা নিজের ভাষাগত কথা যেটা কথা উচ্চারণ বলার মাধ্যমে অথবা কথাগুলো লিখার মাধ্যমে লিখনির মাধ্যমে বইয়ের আকারে অথবা বক্তব্যের আকারে আলেমদের কাজ এটি প্রথমটি হচ্ছে বল প্রয়োগ করা সরকারের কাজ দ্বিতীয়টি হচ্ছে অলামাদের কাজ যাদের কাছে জ্ঞান আছে কারণ ওরা যেহেতু ভুল করবে না জ্ঞানের ভিত্তিতে কথা বলবে আর যারা কিছুই জানে না কিন্তু জানে যে পাপ আর বলতেও পারছে না হয়তো এমন ক্ষমতা নেই যে বলতে পারে হয় সুন্দর করে বলতে জানা না গুছিয়ে আর না হইলে বলার এলিমি নেই অথবা বলার ক্ষমতা নেই সমাজে দুর্বল গ্রামে দুর্বল মানুষ মুখ খুলতে পারবে না কেউ অন্যায় কাজ করলে তাহলে অন্তর থেকে ঘৃণা প্রতিবাদ করবে অনেক ক্ষেত্রে আমরা বলতে পারব রাস্তাঘাটে পাপ করছে মানুষ ধূমপান করছে কয়টার লোককে বলবেন আপনি আর কাকে বললে কে শোনে সুতরাং সেখানে ঘৃণা করে প্রতিবাদ করবে এটা সর্বনিম্ন স্তর তাহলে আমাদের ক্ষেত্রেও কখনো কথা বলে সবসময় কথা বলা জরুরি নয় কখনো কথা বলে যেখানে কথা বলার সুযোগ পাবেন আর না হইলে কমপক্ষে অন্তর থেকে পাপকে আর পাপিকে ঘৃণা করে প্রতিবাদ করতে হবে আমরা এবার মার হইলে হনকার দুমপান করছে সালাম কেমন আছেন ওর সাথে সংখ্যে বলছেন ভালো কাজের উপদেশ দেওয়া অন্যায় কাজে বাধা দেওয়া বিল দেয় সেটা হাতের মাধ্যমে মানে বল প্রয়োগ করে হইতে হবে যার বল প্রয়োগ করার অধিকার আছে অথবা ক্ষমতা আছে धिकार अथवा क्षमता आल लेने द्वारा कथार द्वारा चेयरमान एमपी मंत्री एसपी डिसी तर क्षमता नहीं होता बोलने फासी मुसीबे फासी भयन ना अपना परिवार क्षति होल्ड क्षति होते খুনি সন্ত্রাসী যদি বললেন যে তুমি এইরকম করে যে চুরি ডাকাতি করে বেড়াচ্ছ এটাকে তোমার ঠিক হচ্ছে তুই বললো ওলাকে দেখবো তোকে বল তাহলে বলবে অন্তর থেকে ঘৃণা করেন না চোরকে ঘৃণা করেন চুরিকে ঘৃণা করেন আবার আমাদের দেশের গুমরা মতো বলিয়েন না যে পাপকে ঘৃণা করো পাপিকে ঘৃণা করিও না পাপকে ঘৃণা করো পাপিকে ঘৃণা করিও না এটি ইসলাম বিরোধী কথা বরং কুফুর পর্যন্ত পৌঁছিবে পাপ আর পাপিকে আলাদা করা যায় না পাপ এবং পাপি অতপ্রতভাবে জড়িত একটি অপরটির সাথে বুঝা গেছে না তাহলে আমাদের সমাজে কথাটি এসছে অজ্ঞতার ভিত্তিতে কারণ আমাদের মানুষরা ইসলামটাকে একদম সীমিত ভাবে বুঝেছে তাহলে বেনামাজিকে ঘৃণা করবেন না আর করবো না বেওয়াজিকে ঘৃণা করেনা ব্যক্তিকে বেনামাজি ব্যক্তিকে ঘৃণা করে না নামাজ পড়ব না এটাকে ঘৃণা করি এটা কেমন কথা হলো যে নামাজ পড়ব না কিন্তু বে নামাজে গে না করেন তাহলে বলবো যে ঠিক আছে এটা লোক মদ ঘোর মদ খাওয়াটা হচ্ছে পাপ আর মদ ঘোর হচ্ছে পাপি ঠিক না তো মদ খেয়ে মাতাল হয়ে আছে তো ওর এই পাপটাকে ঘৃণা করেন মদ ঘরকে ঘৃণা করিয়েন না এমন কোন লোক পাঁচবে আপনার চোখের সামনে যদি মদ ঘোরকে দেখেন ঘিণা করবেন না যে কোন মানুষ ঘৃণা করবে যে মদ খাই না একমাত্র মদ ঘরই মদ ঘরের পাশে বসতে পারে আপনারা কেউ পারবেন না অসৎ ব্যক্তিও পারবেন না ঠিক না তাহলে বোঝা গেল যে আমরা বাস্তবের খেলাফি কথাটি আমাদের মূর্খরা থাকে যে ঘৃণা করো পাপি কে ঘৃণা করিও না কে ডাকাতকে ঘৃণা করে না কে সন্ত্রাসীকে ঘৃণা করে না সন্ত্রাস হচ্ছে পাপ আর ডাকাতি হচ্ছে পাপ আর ডাকাত হচ্ছে পাপি কে ডাকাত কে আর চোর কে ঘৃণা করে না সবাই তো করে প্রাকৃতিভাবে ঘৃণা করে না কথাটি তাহলে মিথ্যা কথা ভুল কথা ইসলাম বিরোধী কথা এই কাজগুলি করতে হবে কিন্তু নিয়ে নয় কাজ হচ্ছে মা ধর না না না ভালো কাজ হচ্ছে না আরে গ্রামের লোক নামাজ পড়ছে না লাঠি নিয়ে বেরিয়ে গেলেন নামাজ পড়বে না মারপিট শুরু করে দিলেন ইসলাম বলছে না এটা নাই এটা কাজ না আপনার সরকারের কাজ সরকার কি করবে না করবে সরকার ইসলামী বিধানের বাস্তবায়ন করবে বে নামাজের ক্ষেত্রে যে শাস্তি রয়েছে সে শাস্তি বাস্তবায়ন করবে অন্যান্য অপরাধীর ক্ষেত্রে যে শাস্তি রয়েছে সেটা করবে চোর ধরা পড়েছে গণপিটি নিয়ে দেওয়া শুরু করলেন গ্রামের লোকেরা জায়েজ বল প্রয়োগ করলেন হারাম এটা সরকারের কাজ এমনকি সরকারের জন্য জায়েজ নয় যে সরকারের পুলিশ এসে গণপিটিনী একটা চোরকে মেরে ফেলে দিবে কারণ আল্লাহ হালাল করেছে চোরের একটা হাত শুধু আর তাও এতটুকু কাটা এতটুকু যদি কেটে নেই সরকার তো করেছে তো তার কতটা হালাল বাধান হারাম সরকারের জন্য হারাম আর আমাদের জন্য একটা আঙুল কাটাও হারান মার দেওয়া হারাম তাহলে চোরকে ধরে প্রশাসনের হাতে দিয়ে দিতে হবে এটা আমাদের কাজ আমাদের সমাজের লোকেরা কি করে पड़े खेने से गणपीट दिए आदमारा करा करा समझे लोक मूर्ख मूर्ख के जहिल जा ना थे जालेम यह जो आल्ला आलम अधिकांश मानव सम्पर्क इन्ना मानव जी जालेम ना जाहिल जालेम ना जाहिल, जाहिल। मूर्ख जाने ना पेड़े खेले मारा जाए चोर के घपिटनिना पकेटमारनपिटनि हाथ तुले दी तो सरकार शासला जो गायर जोर देखा जो मार दे दे दे ना मारब सरकार पुलिस गो तो मेरे से जाले से क्या कर बोझ तैनाव मसला जाना पर लें मसला जाने से जाह अज्ञ তো আরো ব্যবহার করা চলবে না জি সরকার অন্য কাজ করছে হারাম কাজের লাইসেন্স দিচ্ছে না দিচ্ছে না দিচ্ছে না সরকারের বিরুদ্ধে কি অস্ত্র নেবে রা যাবে হ্যাঁ মানব রচিত বিধান দিয়ে আদালতে ফাইসালা হচ্ছে না হচ্ছে না আপনি ভালো কাজের উপদেশ দেন ওয়াজ করেন যে ইসলামের বাস্তবায়ন হওয়া উচিত কিন্তু আপনি বিক্ষোভ করবেন মিছিল করবেন আর ভাঙচুর করবেন হ্যাঁ এইসব করবে না যাই না এটা হচ্ছে তরবারি নিয়ে বেরিয়ে যাওয়া এই জন্য অধিকাংশ মুসলিমরা এত দিন সম্পর্কে অজ্ঞ যে যদি শাসন ক্ষমতায় যারা আছে ওরাকে বাইরে পেয়ে যায় তো আর ফিরে ফিরতে দিবে ওকে ঠিক না কারণ দিনের জ্ঞান মনে করে যে এদেরকে মারা হালাল বরং আছে মনে করে অনেকে এটা হচ্ছে খারেজিদের পন্থা যে সরকার পাপ করছে সেজন্য যেখানে উপদেশ দেবেন উপদেশ দিতে পারলে আচ্ছা উপদেশ দেওয়া মানে বক্তব্য ছাড়বে এটাও ইসলাম নয় ইসলাম হচ্ছে যে যে সরকারের কাছে যেতে পারবে সে গিয়ে সরকারকে নসিহত করবে উপদেশ দেবে ইন্দা সুলতানি জালেম শাসকের কাছে গিয়ে কথা বলা স্টেজে কথা বলা নয় জুমা মসজিদে কথা বলা না ঈদের খুদবার আর জমার খুঁজবে কথা বলা না সরকার বিরোধী আর এই জ্ঞান গুলো দায়িত্ব না এরা এগুলো করতে যাবে না কারণ এদের দায়িত্ব না দায়িত্ব কার কি বড় বড় আলেমরা যারা আছে সরকারের কাছে যারা পরিচিত সরকারের মজলিস হচ্ছে না তারা রসিহত করছেন আচ্ছা নসিহত করলে আপনাকে জানাইতে হবে এটাও জরুরি না আপনাদের মধ্যে একজন লোক আমি সরকারের কথা এখন বাদ দিই আপনাদের আপনাদের মধ্যে একজন লোক ধরেন দাড়ি নেই মনে করেন বা টাকার নিচে কাপড় আছে অন্যায় না অন্যায় নয় অন্যায় আচ্ছা ওকে উপদেশ দিতে হবে ধরে উপদেশ দিতে হবে জরুরি যে আপনাদের সামনে উপদেশটা দিতে হবে না পার্সোনাল লাইফ আমি লুকিয়ে দিলে কাজটা বেশি হবে আমার দায়িত্ব হচ্ছে ওকে অনুসিহত করা আপনাদের সামনে দপদস্ত করা হইলো আপনাদের সামনে যদি বলি দাঁড়িয়ে রাখেন না কেন আপনাদের সামনে বলি যে তা না নিচে কেন কাপড় অপমান করলাম তাহলে তো দায়িত্ব হবে না ঠিক কিনা বলেন আপনাদের সাধারণ লোকের কথা বলছি তাহলে সরকার যদি মানুষের সামনে বলা হয় জুমা মসজিদে আর লেকচারে জলসায়ু এই সরকার এই করছে তো এই করছে তাহলে তো তো ধরবে যে আমাকে অপমান করলে অপদস্থ করলে আচ্ছা দেখছি বেটা তোমাকে এমন জায়গায় ঢোকাও আর বেরোবেন তুমি ঠিক না এটা ইসলাম নয় আমরাও তো নেব না নসিহত যদি আমার ভুল থাকার আপনার লোকের সামনে বলেন তাহলে ঠিক না ব্যক্তি জীবনের ভুল থাকলে নির্জনে বলতে হবে আচ্ছা নির্জনে বললাম তারপরে আপনার অপেক্ষা আছে যে শেখ এই লোকটা অন্যায় কাজ করছে ওর মুখ দিয়ে সিগারেটের গন্ধ আসছে উনি বললেন কি বললেন আমাদের তো কিছুই জানালেন না এটা দায়িত্ব নাকি আমার যে লোকটার মুখ দিয়ে সিগারেটের গন্ধ আসছিল তো ওনাকে আমি নসিহত করলাম বারণ করলাম এমনটা করতে নেই আপনাদের এসে জানাইতে হবে এই দায়িত্ব আছে তাহলে কি আলেমদেরকে জানাইতে হবে যে দেখো সরকার যে অন্যায়গুলি করছে এ সম্পর্কে কিন্তু আমি সরকারকে সতর্ক করি নাকি না এই বিষয়গুলি আমাদের কিচ্ছু বুঝে না আমি নিয়ে সৃহৎ করবো যদি আমি কোনো সরকারের কোনো শাসন ক্ষমতায় যারা আছে তাদের সাথে আমার যদি সাক্ষাৎ হয় আমরা আল্লাহকে ভয় করিয়েন দেশের জনগণের কল্যাণ করার চেষ্টা করিয়েন আর তারপরে মানুষের উপকার করার চেষ্টা করিয়েন গরিবের দিয়ে খেয়াল্লাহ খিয়েন আপনাদেরকে জানাইতে হবে এগুলো না কোনো দায়িত্ব নেই এগুলো মানহাজের বুঝে না যার ফলে আমাদের ধার্মিক হইলে কি হয়ে যায় অজ্ঞতার কারণে খারি যে জঙ্গি টাইপের রয়ে যায় জঙ্গি টাইপের রয়ে যায় না ইসলাম জঙ্গিবাদ হারাম করেছে চরমপন্থ হারাম করেছে তো হয়ে গেল এই বিষয়টি अथवा बसि क्यों चेने ठीक ना प्रथम चेहरा देखें প্রথম দেখছেন অথবা এর আগে দু একবার দেখলো তার সাথে কথোপকথন হয়নি সে ভালো লোক না মন্দ লোক কোনো আইডিয়া নেই তাহলে ওই লোকটি সম্পর্কে আপনি কি ধারণা করবেন লোকটা ভালো বলবেন পজিটিভ না নেগেটিভ বলবেন আসল হচ্ছে যে একজন মুসলিম ভালো মুসলিম একজন ভালো মানুষ এটা লোকে চেনেন না আর বাদ দেখে খারাপও লাগে না মন্দও লাগে না বলবে কি ভালো লোক না যায়জ বলা না এটা যাইজ নাই কিন্তু ভালো বলতে পারেন আপনি যে আশা করি ভালো মুসলিম ভাই আর ইসলাম সেন্টারে এসছে মানে ভালো মানুষের এখানে আসে ভালো সুধারণা রাখতে পারেন না জানা লোক সম্পর্কে কিন্তু কুধারণ রাখা যাই জি তাই বলছেন মিনাল মুসলিম মুসলিমদের মধ্যে মানসম্মান আবৃত ব্যক্তিছে সে সাঁতার স্তর রাখা এমন ব্যক্তি যার মানসম্মান ঢাকা আছে আসল হচ্ছে ভালো মানুষ আর ভিতরে কি আছে না সে ব্লু ফিল্ম দেখে না সে বিভিন্ন পাপে জড়িয়ে আছে না সে হারাম রোজগার করে না সে জুয়া খেলে তাস খেলে এইসব আমরা কিচ্ছু সন্দেহ করতে যাব না বলবো না এবং সন্দেহ করব না এবং কোনো বিরূপ ধারণাও রাখবো না মুসলিমদের মধ্যে মান আবৃত ব্যক্তি কে বলছে মাল্লাম সম্পর্কে কোন রকমের সন্দেহের কোন রকমের রাস্তা দেখছেন না সন্দেহজনক জায়গায় কখনো দেখেননি তার মানে তার সম্পর্কে নেগেটিভ কোনো কখনো আপনার কাছে এরকম নিউজ আসেনি সূত্রে অথবা কোন খারাপ জায়গাতে পাপের জায়গায় দেখেননি তাহলে আসল হচ্ছে যে সে মস্তুর মানে তার মান সম্মান আপন জায়গায় ঢাকা আছে সে ভালো মানুষ এটা বলার উদ্দেশ্য কিন্তু এখানে যখন বলা হল যার সম্পর্কে কোনো সন্দেহ কিছু দেখেনি বা সন্দেহ কিছু প্রকাশ পায়নি তাহলে এর বিপরীত যদি কোনো মানুষ সম্পর্কে দেখা যায় যে আমি আপনি জানছি যে তার মধ্যে কিছু সন্দেহজনক জিনিস রয়েছে আপত্তিকর জিনিস আছে এই লোকটি লটারি খেলে জুয়া খেলে হ্যাঁ এই লোকটি কি করে হারাম ব্যবসা করে বা এই লোকটি মানুষের কাছে ধার টান নেই তারপরে ওয়াদা খেলাপি করে বলে যে এক সপ্তাহ যায় জানা আছে তাহলে সেই ব্যক্তি সন্দেহভাজন ব্যক্তি তখন তার সম্পর্কে সুধারণা রাখবেন না সেটা আলাদা কথা যতটা শুনেছেন যদি বিশ্বাস সূত্র শুনে থাকেন হয়তো তার সাথে কোনোদিনই কথা বলেননি কিন্তু লোক তাকে চেনে যে এই অমুক লোকটা যার সম্পর্কে আমি বিশ্বস্তেছি যে সেই ব্যক্তি মানুষের কাছে টাকা পয়সা ধার নিয়ে মুশি করে তখন তাকে মানুষ তার সম্পর্কে সন্দেহ করা যাবে কোনো একটা মানুষকে যদি রাতের অন্ধকারে দেখেন যে একটা মেয়ের সাথে গল্প করছে অথবা দিনের বেলায় লুকিয়ে লুকিয়ে গল্প করছে এদিকে একবার তার কাছে এদিকে কাছে গল্প করছে ভালো মানুষ নাকি না কারণ সন্ধ্যের জায়গায় গেছে ও সন্ধের জায়গায় গেছে নিজের স্ত্রী থাকলে কেন ভয় করবে না যদি দেখেন যে পাটের জমিতে হয় বাড়ির আশেপাশে পাটের জমি আছে পাটের জমিতে দেখছেন যে একটা ছেলে এদিকদের ঢুকলো আর একটা মেয়ে দিকদের ঢুকলো আর তারপরে দুজন বেরিয়ে এলো কিছুক্ষণ পরে সন্ধে হবে না কেন সন্ধ্যের জায়গায় গেল তাহলে তাই না হ্যাঁ কিন্তু এমন কিছু যদি আপনার কাছে প্রুফ কর্ম না থাকে তাহলে আসল হচ্ছে যে মুসলিম মানে ভালো মুসলিম এই বিষয়ে আর আবু একটি রেওয়ায়ত রয়েছে এবার রাহে নখমাহল্লা প্রখ্যাত তাবেই তিনি বলছেন কানাই এটা সালাবদুর যুগে বলা হয়েছে আল মিন মুসলিমা মুসলিমদের মাঝে আসল হচ্ছে যে সেই ব্যক্তি নাই নিষ্ঠাবান ব্যক্তি ভালো মানুষ আদেল আদেল ভালো মানুষ কতক্ষণ যতক্ষণ তার মধ্যে কোনো সন্দেহ কিছু না দেখব। সন্দেহ কিছু না দেখব এমন একটা লোককে পাশে বাস করি আর ফজরে কোনো দিন মসজিদে দেখি তাহলে সন্দেহ করার অধিকার আছে না নেই অবশ্যই আছে ভাই একদিনও মসজিদ দেখি না আরে মাসে না একদিন দুদিন পাঁচ দিন দেখব না কিন্তু পঁচিশ দিনই দেখতে পায় না এটা কেমন কথা হইল তাহলে সে ফজর পড়ে না সূর্য উঠার পরে পড়ে অথবা ঘরে পড়ে ঠিক না তখন গুনাগার হবেন না কিন্তু একটি লোক পাঁচ অব্দ সলা পড়ছে আর বা যে কোনো দোস্তটি দেখেন না তারপরও তার সম্পর্কে বিরূপ ধারণা কেউ যদি রাখে না লোকটার নিয়ত খারাপ লোকটার অন্তর খারাপ হ্যাঁ দুনিয়াদার লোকটি আরামই কথা বলা এটি मान इमर एक बाह्य व्याख्या रही शरियत और एक अभ्यतरण व्याख्या रही है कि गोपन विषय रही সেগুলি কোরআন হাদিসের যে ইসলামের পরিভাষাগুলি আছে সেগুলি একটা বাহ্যিক অর্থ আছে আর একটা হচ্ছে বাতিনি আর একটা জাহিরি অর্থ আর একটা বাতিনি অর্থ জাহিরি অর্থ আর বাতিনি অর্থ শিয়াদের মধ্যে একটা ফিরকা আছে যে ফিরকা থেকে অনেকগুলি ফিরকা বেরিয়েছে মানে সেই দলটি থেকে অনেকগুলি উপদল বেরিয়েছে যাদের বলা হয় বাতেনি ফিরকা বাতেনি ফিরকা এই বাতেনি ফিরকার অন্তর্ভুক্ত হচ্ছে আগা খানি শিয়া নাম শুনেছেন কেহেদ আরেকটি হচ্ছে আপনার বোহরা ফিরকা বোহরা পাকিস্তান করাচ্ছে আর ইন্ডিয়ার বোম্বাই আছে বাংলাদেশ আছে কেনা বোহরা হ্যাঁ ওদের মহিলাদের বোরখার আলাদা ইউনিফর্ম আর ওদের পুরুষদের পাঞ্জাবি পড়বে আর একটা টুপি পড়বে নকশি নকশিওয়ালা হ্যাঁ টুপিটাতে নকশা করা হবে একটু গোল্ডেন নকশা বহরা এইরকমই এই আপনার সিরিয়াতে সামদেশের সিরিয়াতে এই যে বাড় আসাদ হাবিস এটা হচ্ছে বাতেনি নসাইরি দুরুজ এগুলো সব বাতেনি ফির এদের কাছে ইসলামের যতগুলি পরিভাষা আছে সেগুলির আলাদা তফসির আছে তাদের কাছে সলাৎ মানে পাঁচকয়লা নামাজ নয় এটার একটা বাতিনি তফসির আছে ওইটা করে এই জন্য পাঁচ অব্দ সলা পড়ে না ওরা জাকাতের আলাদা অর্থ জাকাত মানে এই শতকরা আড়াই টাকা দেওয়া এটা জাকাত নয় জাকাত পবিত্রতা এটা আলাদা জিনিস ওইটা বাতিনি অর্থ আছে ওরা জানে ওইটা ওরা ওদের মুরব্বি থেকে ওদের পীরমাশাহ থেকে শিখিয়ে দেন তারা আচ্ছা তারপরে মাসের রোজা নাই আর নকল ফরজ এই সব রোজা টোজা নাই হজ মানে আলাদা অমরা মানে আলাদা বোঝা গেছে না প্রত্যেকটার হিজাম মানে আলাদা হিজাম মানে এই পর্দা টর্দা না কি কাবা মানে আলাদা এই কাবা মানে এই মক্কার ঘর এই পাথরের ঘর নাই তাদের কাছে সব হালকা হবে বরং খুব ফারে না মুসলিম নাই জন্য এই জন্য বাতিনি যতগুলি ফিরকা আছে এরা মুসলিম নাই বেল ইতিফা কা বাতিনীরা জি আর ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের যারা পীর মুরিদির ব্যবসা করে পীরেরা আর মরিদার সবাই হানফি মজাবের কিনা আহ করে না করে না আলোচনা তো বলা আছে যে আচ্ছা তোমাদের সবচেয়ে বড় এম হচ্ছে আবু হানিফা রহম্লা ফেকাতে আবু হানিফার হানাফি মজাহ মানুষ আর নিজেকে বলছে হানাফি তো আবার এই পীরতন্ত্রে গিয়ে বড় পীর আব্দুল কাদি জাহা নি কেন বড় বড় এমাম আজম মানে তো বড় এমাম তো বড় এমাম যখন আবু হানিফা তো বড় পীর আবু হানিফা ঠিক কিনা যুক্তিস না আর অথচ আব্দুল কাদির হানফিও নামবেলি হাস্যকরাই হানফিদের বড় পীর হচ্ছে আব্দুল কাদের জেলানি হামবেলি রহমতুল্লাহ আলিমাজ তার দোষ ছিল না তারা উত্তর কি বলে আবু হানিফ হচ্ছে জাহির এমাম ফেকার এমাম আর বাতিনি এলম যে আছে মারিফতি এলম আছে মারিফতি এলমের বড় কে পীর হচ্ছে আবদুল কাদির এই বড় পীর বলি দেখলেন আচ্ছা তারপরে আমি যখন চর্মনাই ওপর এই যে নয় ঘন্টার বক্তব্য দিলাম তখন ওই ওরা কি বলেছে কি বুঝে এরা বাতেন এলেম বুঝলে না আমাদের কদর করতো আর বলতো যে না আমরা হকানি কথা না হ্যাঁ আমরা বুঝি কিছু বাতিনে এলিম কোর থেকে পাওয়া যায় ইসলাম হচ্ছে ওয়াহির নাম আর ওয়াহি হচ্ছে কোরআনুল করিম আর ওসুরামের হাদিস হয় ইসলামের কথা থাকবে না হলে তো এই যে পীর কথা কোরানে কোথাও আর পীর মুরিদের যে সব তন্ত্র মন্ত্র আর জি কির ওজিফ আছে ওগুলো তো কোরআন হাদিসে পাওয়া যায় না এইসব তরিকা তরিকত হাকিকত মারিফাত শরীয়ত এই ভাগটাও পাই না কোরআন হাদিস খুঁজে বুঝিয়ে গুলো পাবেন কোথায় এগুলো তো বাতিনি এলেন এলিম কেমন থেকে আপনার কোন কিতাবে পাওয়া যায় ওদের সম্পর্কে খন্ডন করে লেখক বলছেন ওকুল এলমিন আর প্রত্যেক এমন এলিম দাহুল এ বাদ কোন যদি দাবি করে কোন আয়াতও পাবেন না আর হাদিসও পাবেন না আছে এ নামগুলো তরিকাগুলো চর্মনায় তরিকা চিস্তিয়া সাবেরিয়া কোরআন হাদিসে একটি হাদিস আছে আয়াতেন একটি হাদিস আছে আছে কাদের তরীকরী আছে কোথাও আছে মোজাদিদি তরীক আছে কোথাও না এগুলো শাসিনা তরীকা আছে দেওয়ানবাগীর তরীকা আছে আটরসি মাঝ ভাণ্ডার ফুলতলির তরীকা আছে কোথাও বুঝে পাবেন না তো যখন ওদেরকে বলে এগুলো কোথায় পেলে এগুলো তো ইসলাম না ইসলাম হলে কোরআন হাদিস থাকতো তারা বলে যে না আছে কিন্তু কোরআন সন্ন্যাতের নেই সেগুলো বাদে নিয়ে এলিম আছে লেখক বলছেন যদি এরকম দাবি করে যে কোরআন সন্ন্যাতের নেই কিন্তু এগুলো এলিম আছে এটি হচ্ছে বেদাতি ধারণা এবং গুমরাহী পথভা জান্নাতের রাস্তা হারিয়ে দেওয়া দলালাতন মানে হারিয়ে দেওয়া কি হারিয়ে দিল জান্নাতের রাস্তা হারিয়ে দিলো অন্য রাস্তায় জাহার নামের রাস্তা জান্নাতের রাস্তা বাদ দিয়ে বাকি যতগুলি আছে শয়তানের রাস্তা জাহান্নামে নিয়ে যাবে দাওয়াত দিবে যে আসো পীরের মুড়িধ আসেন আপনারা যদি বড় বড় জাহাজে হাসপের মাঠে জান্নাতে যেতে চান তো চরম নাই না বলে না কেমতের ময়দানে আমার কি শুরু করে হ্যাঁ পীর সাহেব ওজানি সাহেব আর দাদা পি হুজুর পীর আর কাসেম যাবে। আমাদের চরম নাই এই গুমরা পথভ্রষ্ট পীর গুলি এই শিক্ষা দিচ্ছে না দিচ্ছে না বলছে এটি হচ্ছে বেদাত এবং গুমরাহিমি এই সব কথা শুনে কেউ আমল করবে এটাও জায়জ নয় আর তার দাওয়াত আহ্বান করা সেদিকে যদি নিজেকে কোন পুরুষের জন্য উৎসর্গ করে হেবা করে দেয় যে আমি আমা আমাকে আমার নিজের নফেকে আপনার জন্য উৎসর্গ করলাম অর্থাৎ আপনি আমাকে সাদরে গ্রহণ করুন স্ত্রী হিসাবে গ্রহণ করুন কিন্তু ইজাম কবুল হইল না ওলি নেই যে অলি অনুমতি দেবে আর ইজাবও হইলো না কবুলও হইল না মোহরও হইলো না বোঝা গেছে বিয়ে শি হইল না ব্যাস আমাকে তো দান করে দিয়েছেও এই যে কেউ আমাকে করেছে দান করে দিয়েছে আর নিয়ে তখন তাকে নিয়ে সংসার করতে লাগলেনা ব্য বিচার আমি আপনাকে বিয়ে করতে চাই ফেতনার আশঙ্কা না তাহলে মহিলা বলতে পারে এটা সরিয়ে দেয় এটাও মাসল আপনাদের জেনে নিতে হবে শুধু উৎসর্গ করলো আর সাদর গ্রহণ কর নিয়ে ওকে সংসার করা শুরু করলো এটা তো জেনা কিন্তু কোনো মহিলা যদি অন্য কাউকে বলে যে আমি আপনাকে বিবাহ করতে চাই বা আপনার স্ত্রী হতে চাই তাহলে কথা বলা যায় যদি ফিতনার আশঙ্কা থাকে ফেতনার আশঙ্কা এই কথা পরে তো কি যে অবস্থা হবে কাজ হয়ে গেছে আমার তাই না বিয়ে করি আর না করি ইজ্জত হরণ করে ফেলবে তাহলে অবশ্যই অবশ্যই হারান কিন্তু বলল আর তারপরে তার সাথে নির্জনও হইল না কি কোনো জায়গাতে সুযোগও দিল না আর তার সাথে চ্যাটিং করতে আসে সেটাও করলো না কারণ চ্যাটিং ভাবে করা হারাম বেগানা পুরুষের সাথে বেগানা মহিলার সাথে হ্যাঁ ঠিক আছে আমি তোমাকে ঠিক আছে বিয়ে করতে চাই তুমি যখন বললে যে আমার আমার সাথে বিবাহ বস্তুই বিয়ে করবো তো বিয়ে করবো তো ঠিক আছে তোমার অভিভাবককে বলো অভিভাবক বিয়ে করিয়ে দিক বা বিয়ে করিয়ে দিক হ্যাঁ তাহলে তো ঠিক আছে যাই আছে কোনো অসুবিধা নেই লোকজনের সামনে এখানে এসে কোন এক মহিলা যদি বলে আপনাদের মধ্যে কিন্তু এখান থেকে বেরিয়ে আবার নাম্বারটা দেন তাহলে যোগাযোগ শুরু করে দিন আরাম থাকলে না এটা চলবে না ঠিক আছে তোমার আব্বাকে বলো তোমার আব্বা বলুক আর তারপরে বিয়ে পড়িয়ে দিই খাই গেলো চামড়া শেষ যদি নিজেকে কোন পুরুষের জন্য হেবা করে দেয় কোন পুরুষকে দান করে দিল নিজেকে হেলা তাহে লাহু এই দান করাতে হেবা করাতে তার জন্য হালাল হবে না এটা মনে করলে হবে না যে ও তো আমাকে দান করে দিয়েছে যেমন কেউ যদি আমাকে এই যে পানিটা জোজাহাল্লাহ কোন ভাই দিয়েছেন আমাকে দান করেছেন না করেননি আমার জন্য এখন পান করার সময় নাকি আমাকে এইখানে তো এইটা মহিলার ক্ষেত্রে চলবে না ঠিক আছে যতক্ষণ পর্যন্ত বিয়ে না পড়া হবে হালাল হবে না ওই মহিলা ইউ আকা এই বলাতে যদি ঘরে নিয়ে যে সংসার করা শুরু করে তাহলে দুইজনকে শাস্তি দেওয়া হবে তাকে যদি স্পর্শ করে তার সাথে পশ্চিমা আইনে অনেক মুসলিম দেশে মেয়ে সাবালিকা মেচিউর হয়ে গেছে আঠারো বছর হয়ে গেছে আর ছেলে সাবালক বাইশ বছর একুশ বছর হয়ে গেছে সুতরাং অসুবিধে না তার ব্যবচার করলে কোন ধর্ষণ ধর্ষণ হয়নি দুজনের সম্মতি আছে এটা ইয়াহুদ্দিনা সেই সরকার বা সেখানকার যারা আইনের ধারক বাহক কিন্তু এটি কুফুরি কথা সম্মতির সাথে জেনা ব্যবিচার হোক অথবা ধর্ষণ হোক দুটুই হারাম দুটো কাবিরা গুনা এই হারামকে হালাল মনে করে কুফুরি নির্জন দেখা সাক্ষাৎ করে নেয় বা কিছু জায়জ মনে করে বলার পরে যে আমাকে পছন্দ লেগেছে তোমাকে আমি তোমাকে বিয়ে করতে চাই তাহলে ওলি লাগবে শাহেদাই আদলিন এবং ভালো দুইজন সাক্ষী লাগবে সাক্ষী লাগবে কম দুইজন সাক্ষী থাকতে হবে বিয়ের জন্য বরযাত্রী ইসলামে তবে আশেপাশের আত্মীয় সজন এল গ্রামবাসীকে যদি জানিয়ে দেয় এলানুন্নেকা এটা একটি সন্ন্যত কাজ যদি সবাইকে নাও জানে গোটা গ্রামকে কমপক্ষে দুইজন সাক্ষী হইতে হবে বিয়ের উপর বিনা সাক্ষিতে এমনিতে গোপনে পাত্র আছে পাত্রী আছে আর পাত্রের বাবা আছে পাত্রের বাবা বলল বলল যে যে আমার বিয়ে তোমার সাথে দিয়ে দিলাম বাবা কাবেল আমি কবুল করলাম হবে হবে না। কারণ এই বিয়ে যদি হয়। জায়গা রাস্তাতে তারপরে মেয়েটাকে যেহেতু স্ত্রী হয়ে গেছে বিয়ে করেছে এই বিয়েকে যদি স্বীকৃতি দেন রাস্তায় বেরিয়ে রিক্সাতে উঠেছে অথবা গাড়িতে উঠেছে দুইজনে পাশাপাশি সিটি। মান সমানা মেয়ের আর ছেলেরও সুতরাং ইসলামে এই অনুমতি নেই যে জানাবেন না হয় এলান করে জানান গ্রামবাসীকে যে অমুকের মেয়ের অমুকের ছেলের সাথে কি হচ্ছে আর না হলে কমপক্ষে দুইজন সাক্ষী রাখেন লিখাপড়া আজকাল কিন্তু কিশোরি স্ত্রী হইল তা না এটা বলার অধিকার এটা মূর্খদের কথা আমাদের যুগে লিখা পড়া হইতো না আমাদের আজকে থেকে বছর আগের কথা বা বছর আগের চল্লিশও হয়নি আমার বছর হইল তাহলে এটা শরীয়দের বিষয় নয় লেখাপড়া আজকাল করছে কারণ লেখাপড়া সহজ হয়ে গেছে জরুরি অথবা কাগজপত্র এমনকি শূন্য তো বলা যাবে না প্রয়োজন হয় লিখিয়া প্রয়োজন হয় লিখিয়া নেয় তো দুইজন সাক্ষী কমপক্ষে থাকতে হবে যাতে করে কেউ যদি বলে এই কাকে নিয়ে তুই ঘুরছিস বললাম স্ত্রী কি প্রমাণ তোর স্ত্রী বলছে দুজন সাক্ষী আছে কে সাক্ষী আছে মুখ মুখ সাক্ষী আছে সাক্ষী গুলো ভালো মানুষ হইতে হবে ওদের লম্পট হইলে হবে না আবার সাক্ষী আদেল হইতে হবে আদেল মানে হচ্ছে মুসলিম সাবালুকালক না আকেল হ্যাঁ পাগল না হয় যেন আর বালের সাবালক জানো হয় আর যেন ফাসেক ফাজের না বে নামাজি সাক্ষী না না ইসলাম বে নামাজি সাক্ষী নয় রোজা রাখেন রমজান মাসে সাক্ষী না ইসলামী সাক্ষী নয় সে অযোগ্য সাক্ষী চলবে না এটা হচ্ছে ইসলাম এটা পশ্চিমা বিধান এখানে চলবে না তাহলে কি হয়ে গেল ওলি লাগবে কোন মহিলা যদি নিজেই বিয়ে বসে যায় পালিয়ে গে বিয়ে করলো বা বাপ জানতে দিল না অভিভাবককে জানতে দিল না বাপ তো বড় ভাই আছে জানতেই দিল না বিয়ে করলো ওর মা শুধু বিয়ে দিল না মায়ের অধিকার নাই কোনো মহিলা বলি হইতে পারে না তাহলে সেই নেবাহ বাতিল বাতিল বাতিল তিনবার করে বলেছে সুতরাং কোর্ট ম্যারেজ ওই বাবককে না সবগুলি বাতিল যে তাহলে কি করতে হবে নতুন করে বিবাহ পড়াইতে হবে নতুন করে বিবাহ পড়াইতে হবে এমনি বিবাহ না বাপের বাপ বেঁচে থাকলে বাপের সম্মতিতে বাপ বলে যে না আমি এ বিয়েকে স্বীকৃতি দিই না এ আমি মেনে পারি না তাহলে সেই মেয়ে ফেরত বাড়িতে আর না আসলে হারাম জীবনযাপন করছে ওই বিয়ে হয়নি তাহলে হয়ে গেল অলি লাগবে আর দুজন সাক্ষী লাগবে কমপক্ষে আর কেউ যদি সাক্ষী না রাখে চলবে না চলবে না কখন চলবে এলান হইলে ধর এখানে আমরা আমি ধার্য করলাম না যে কে কে আপনাদের মধ্যে সাক্ষী হচ্ছে একটা বিয়ে পড়াচ্ছি ধরেন এখানে কি আনম্যারিড আছে অবিবাহিত কেউ আছে মার্শাল্লাহ শব্দ বিবাহিত হ্যাঁ মাসা আল্লাহ এর বিয়ে বিয়ে পড়াচ্ছি আমরা আর তারপরে আপনাদের কাউকে বললাম না যে আপনারা সাক্ষী ওলি একজন আছে মশাল্লাহ তো অলি বললো যে বিয়ে পড়িয়ে দেন আর আমি বললাম তুমি কবল করলে অমুকের মেয়েকে এত টাকা দেন মরে বলে করলাম বিয়ে হয়ে গেলো সাক্ষী যে নেই সাক্ষী নাই তো এলান হয়ে গেল সবাই সাক্ষী বলতে হবে না যে অমুক অমুক সাক্ষী বলতে হবে না বোঝা গেছে তম পক্ষে দুজন হইতে হবে मोहर होते मोहर धार्ज्य करना धारा तबु मोहर दी मोहर कत देूप मोहर दी मे मे मे आज मेटर बंदर कत मायर जुग तो अनेक आगे तक तो पैसार दाम छो स खाला सा खाला दस बच्चों आगे পরিবার তাতে কি ধরনের মোহর চলছে এর বোনের ছয় মাস আগে বিয়ে হয়েছে কতটা মোহর ধার্য করা হয়েছে এর চাচা তো বোন খালাত বোন ভূপাত বোন গ্রামের মেয়েদের কত টাকা সাধারণত মহর হয়ে থাকে ততটা মোহর দিতে হবে বাধ্য করা হবে তোমাকে এতটা মোহর দিতে হবে কারণের হয়েছে এক লাখ টাকা মোহরে তোমাকে এক লাখ টাকা হবে না আমি না আমার সাথে মোহরের কোন চুক্তি হয়নি শুনেছেন এই মশলা কোন জি হ্যাঁ তো সাদা মোহর তো হয়ে গেল এই বিষয়ে আচ্ছা নবী সাল্লাহ্লামের সাথে একটি মাসলা খাস ছিল সেটা হচ্ছে কোন মহিলা যদি নবীকে নিজেকে হেবা করে দিতেন্লাগ করলাম মানে আপনি আমাকে গ্রহণ করেন আপনি আমাকে কি করেন গ্রহণ করেন তো নবী সাল্লাহআলামের জন্য স্ত্রী হিসাবে হালাল হয়ে সেটা স্ত্রী বলে স্বীকৃতি হইত বোঝা গেছে কিন্তু এটি কার খাস নবীর সাল্লাসলামের জন্য যেমন চারের বেশি বিয়ে করা খাস কারোর জন্য যায়জ না উম্মতের ঠিক তেমন নি কোন মহিলা নবীকে হেমা করা এটি নবীর সাথে আয়াতের আলোকে আয়াতি অন্য কারোর জন্য জায়েজ নয় অন্য কারো ক্ষেত্রে যদি বলে যেমনটা বললাম তাহলে কি কোথায় বিয়ে পড়াইতে হবে বিয়ে পড়াইতে হবে শুধু এই কথা বলা যথেষ্ট আর বিয়ে পড়ার জন্য যে যেসব শর্তগুলি সবগুলি পূর্ব করতে হবে লাগবে ইজাব লাগবে কবুল লাগবে সাক্ষী লাগবে মোহর দিয়েছো মোহর দিতেন ওমামালাকি আমিও আর তোমার যে দাসীরা তাদেরকে হালাল করেছি মিমা আফা আল্লাহ আলেক যা তোমাকে আল্লাহ গণিমতের ধন সম্পদ হিসাবে বন্দী হিসেবে দিয়েছেন ও বানাহতো আমেকা তোমার চাচা তো বনদের কো হালাল বনকে হালাল করেছি ও খালা তোমার খালাতো বনদের কে হালাল করেছি যারা তোমার সাথে হিজরত করে মোদিনে এসেছে তাহলে মক্কাই যদি থেকে যায় না না না তুমি মোদিনায় ওরা মক্কাই থেকে যাবে আর হিজরত করে আসবে না যারা হিরো এসছে ওমরা আর কোন মহিলা ওই মহিলা সেকশন থেকে মহিলা পাশে মহিলার আছে ওই দিকে বসে ওই লাকা থেকে দাঁড়ালেন বললেন ওহাবিল্লা রসুল আমি নিজেকে আপনার জন্য হেবা করে দিলাম দান করে দিলাম উৎসর্গ করলাম নবী কারিমাস্লাম sallallahu দেখলেন এভাবে একবার ওপর থেকে নিচ পর্যন্ত তারপর নবিশাল্লাম পছন্দ করলেন না বিয়ে করা যে কোনো কারণে হোক পছন্দ করলেন না বিয়ে করা চুপ হয়ে কিন্তু যেহেতু মহিলা বলে ফেলেছে কিছু উত্তর দিচ্ছেন না তবে চুপ হয়ে গেলেন বোঝা গেল যে এটাকে সাদরে গ্রহণ করতে চাইছেন না স্ত্রী হিসাবে পছন্দ না এটা এখতিয়ার আছে এখতিয়ার আছে প্রতিটি মানুষের আমাদেরও আছে আপনারও আছে বিয়ে করার নিজের পছন্দ মত বিয়ে করবেন যদিও দিনকে প্রাধান্য দেবেন তখন একজন সাহেব বুঝতে পারলেন যে নরকার নেই আর আমার একটা স্ত্রী নেই আরে একেবারে গরিব মানুষ কি বললেন তিনি প্রসিদ্ধ হাদিস বোখারি মুসলিম আমার বিয়েটা দিয়ে দেন এই মেয়েটির সাথে যদি আপনার কোনো প্রয়োজন না থাকে আপনি বিয়ে না করলেন কারণ মেয়েটি বিয়ের প্রয়োজন মনে করেছে হ্যাঁ তার স্ত্রী নেই আমার সাথে কিছুই নেই আর কিছু বলছে লুঙ্গিটা পড়ে আছে এটা আছে চাদরও নেই খালি গায়ে লুঙ্গি পরে আছে লুঙ্গি খুলে দিবে তো তুমি কি করবে মহরে যদি লুঙ্গিটা দিয়ে দাও তো তুমি কি করবি লুঙ্গি তো দেওয়া যাবে না কিন্তু আংটি নেই একটা লোহারও যদি আংটি পাও আসো একটা নিয়ে আসো বাড়ি গিয়ে ঘুরে আসলে একটা লোহার আংটি নেই বাড়িতে আল্লাহ কত গরিব মনে লোহার আংটি নেই রাস্তা রান্না কিছু পেলাম না কিছুই নেই আমার কাছে এই লুঙ্গি বিয়ে দেন তোর না হলে করার তো কিছু নেই আল্লাহ তখন নবিস চিন্তা করলেন যে আর রাস্তা আছে হালিমিন কিছু করান মুখস্ত আছে বলছে নাম ইারো সুরাল সুরা তু কাজকুর মুখস্ত আছে বলছে মাসা আল্লাহ তাহলে তো ভালো আল্লেম ফাকাত ফাঁকা জব্বাহা বে মা কোরআন তুমি তাকে শিখিয়ে দাও তালিম দিয়ে দাও কোরআন মুখস্থ করিয়ে দাও সুরাগুলি ওই সুরাগুলির বিনিময়ে তোমার সাথে তার বিয়ে পড়িয়ে দিলাম। কি গেল যে মহারানার জন্য অ্যামাউন্ট প্রয়োজন নেই টাকা পয়সা স্বর্ণ চাঁদি মাল সামান আসবাবপত্র কোন প্রয়োজন নেই যে কোনো মানফাত হতে পারে মানফা মানে কোনো উপকার করে দাও কোনো উপকার করে দেওয়া জি সবচেয়ে উত্তম ফায়দা হচ্ছে কি কোরআনের তালিম কিন্তু কেউ কোরআন তালিম হচ্ছে আমি কোরআন তো জানি না তবে আমি কম্পিউটার সায়েন্স বুঝি সফটওয়্যার হার্ডওয়ার বুঝি আমি তো ঠিক আছে ওইটা আমি শিখতে পারবো অসুবিধা নেই বিয়ে দিয়ে দেন অসুবিধা নেই হ্যাঁ যেসব দেশে আর সারা পৃথিবীতে এখন মহিলাদের গাড়ির লাইসেন্স ড্রাইভিং জায়জ হয়ে গেছে একটা দেশ বাকি চলো তাও জায়জ হয়ে গেছে তুই সুতরাং যদি কেউ বলে যে আমি শুধু ওই গাড়িটা চালাতে পারি আমি একজন ড্রাইভার তো ঠিক আছে গাড়ি প্রয়োজন আছে তো ঠিক আছে তাকে গাড়ি চালানো শিখিয়ে তো তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম যাইজ না যাইজ নাই যাইজ না হারাম কিছু শিখেলে হবে না আবার তো ড্রাইভিং সবসময় হারাম নয় কিন্তু হারামের রাস্তায় নিয়ে যায় সেই জন্য ওলামারা এটাকে না যায় বলছেন এখন এমন মেয়ে যদি ড্রাইভিং করে গাড়ি চালাই যে মেয়ে গাড়ি চলে যে কোনো বাসাতে যে কোনো যুবকের রুমে উঠে যাবে কিন্তু এক মহিলা তার বেতন দেওয়ার মতো ক্ষমতা নেই যাহস ড্রাইভার বেতন দেবে আর তার মেয়েটাকে নিজে পৌঁছে আসলে সেফ যাবে একটা সাবালিকা মেয়ে ও বেগানা পুরুষের সাথে মেয়েকে কি করে স্কুল কলেজে পাঠাবে মাদ্রাসে পাঠাবে নিজে রেখে আসবে তো বেশি ভালো না তাহলে ওই যদি হারাম থেকে বাঁচতে পারে তো কখনো কখনো গাড়ি চালানোর প্রয়োজনও আছে আর জায়জও আছে কোনো অসুবিধা নেই যেহেতু আমার সারা পৃথিবীর সাথে আলহামদুলিল্লাহ সম্পর্ক বাংলা ভাষাভাষীদের সাথে তো এমন এমন মহিলার আছে যারা মেয়েদেরকে পর ড্রাইভারের সাথে ছাড়তে পারছে না কেমন করে ছাড়ব আমি নিজে রেখে আসবো নিরাপদ রেখে চলে আসলাম দশ মিনিট গেলাম রেখে চলে আসলাম তাহলে প্রয়োজন আছে যায়জ বলো কোনো অসুবিধা নেই তো সব অবস্থা এই ধরনের মশলাগুলিতে সব অবস্থায় জায়জ বলবো না আর সব অবস্থায় রী ইন ওয়াহাবাত যদি নিজের নবস হেবা করে দেয় উৎসর্গ করে দেয় তারপর ইন আর নবীলাম যদি তাকে বিয়ে করতে ইচ্ছুক হন চান তারপরে কি বলছেন এই কথাটি শুনে আল্লাহ করুন এবং আপনি যদি গ্রহণ করে সেটা আপনার স্ত্রী বলে বিবেচিত হবে মিন্দ মোহমিন কিন্তু অন ও মমিনদের জন্য নয় দুন মানে না আর মহমিন মানে জন্য নয় তার মানে আমাকে আপনাকে কোনো মহিলা যদি বলে যে আমি আপনার স্ত্রী হতে চাই বা স্ত্রী হলাম জায়েজ তার বাবাকে জানান আপনার মেয়ে বিয়ে করতে চায় বা সে মেয়েকে বাবাকে যে জানাক আর তারপরে ওলি বিবাহ পড়া বিবাহ কবুল হবে তখন হলো। আর আরেকটি মাসলা আছে সেটা পড়ে সময় যদিও এগিয়ে চলে গেছে दोस्तुटी दोस्त चर्चा दोस्तु अरे उमुक्त तो एम छ उमुक तो एम छा এক আর সিয়ারা নম্বরে জামাত ইসলামীর যিনি প্রতিষ্ঠাতা মৌলানা মৌদুদ্দী তিনি উসমান সমালোচনা করেছেন খেলাফাত মলুকিয়াতে আর তার অন্য অন্য তাবে উসমান ছাড়েনি তৃতীয় খালিফা আমির দুই সমালোচনা দিয়েছেন তো আর তারপরে আমরিবিন আস এই খারাপ লোক ছিল না উজিবিল্লা সেই কাজ করেছে সেই কাজ করেছে মা বিয়ারিয়া আল্লাহ সম্পর্কে জামাত ইসলামীর জামান মধুদির যে ভ্রান্ত গুমরাকিদে ছিল জনগণ শিবির থেকে শুরু করে জামা যতগুলি সবগুলির ভ্রান্ত ধারণা যে মাথম রাজতন্ত্র সাহাবি রসুরামের শ্যালোক রসুরামের ওহির লিখক ওহি লিখতেন কয়েকজন সাহাবি লিখতে জানতেন তার মধ্যে একজন হচ্ছেন মহাবিয়ার জন্য কোরআন লিখতেন তিনি চিন্তা করেছেন অথচ সাধারণ একজন সাহাবিদা দিয়েছেন কি রয়েছে পাহাড়ের সমান কি করে স্বর্ণ খরচ করে আল্লাহ রাস্তায় সাদগা করে মা বালা মুহাদিমানাফা তাহলে এক একমদ ছয়শ গ্রাম বা ওর অর্ধেক তিনশো গ্রাম হ্যাঁ খরচ করার সমান নাকি পাবেনা পাড় সমান বহু পাড় সমান স্বর্ণ আপনি দান করলেন আর একজন সাহাবি শুধু ছয়শ গ্রাম বা 300 গ্রাম এক মুদ বা অর্ধেক মুদ দান করেছে তাদের নেকি আপনি পাবেন না আমি পাবো না কারণ তারা যেইভাবে ইসলামকে জীবিত করেছেন ইসলামের জন্য কোরবানি করেছেন জানমালের ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছেন বাড়িঘর ছেড়ে হিজরত করে এসেছেন যারা হিজরত করে এসেছেন আনসাইডে তাদেরকে জায়গা দিয়েছেন সারা জীবন যদি দাওয়াতের কাজ করি তাও তাদের পায়ের কাছে পৌঁছতে পারব বাড়াড়ি কিছু হয়েছে এবং খুব ঠান্ডা করে বলেছি যাতে আল্লাহ হেদায়াত করে এই সব গুমরা পথভ্রষ্টদেরকে তো বলছেন লেখক কেউ যদি রসুর উল্লাহামের সাহবা কারো দোষ ত্রুটি চর্চা করে ফালাম তাহলে জেনে রাখো যে দোস্তুটি চর্চা করে আন্নাব কৌলি হাওয়া সেই ব্যক্তি মন্দ কথা বলে থাকে এবং সে কুপ্রবৃত্তির অনুসারী কুপ্রবৃত্তি হচ্ছে খারাপ মনের হাওয়া বলা হয় মনের খারাপ চাহিদা স্বার্থ আছে স্বার্থ কি আছে স্বার্থ আছে গদিবাদী এরা ইসলামের নাম ভঙ্গে এরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায় তাদের ইসলামের পুরোপুরি ব্যাখ্যাই হচ্ছে রাজনৈতিক ব্যাখ্যা এরা দুনিয়া করে দুনিয়ার আমোদ ভর্তি করতে চায় কিন্তু এরা তো ইসলামের নাম ভেঙে খাই না থাকছে ইসলামের নাম ভেঙে খেলে কি বিশ্বাস করবেন আওয়ামী লীগ যদি বলে আমাদেরকে ভোট দেন জান্নাত পাবেন বিশ্বাস করবেন নাকি এখন আর ওই তলোয়ারের জেহাদ নেই এখন আপনার জেহাদ হচ্ছে যে আপনি ইলেকশনের সময় ব্লাড আমাদেরকে একটা কি করবেন ভোট মারবেন এইটা হল আপনার জেহাদ কত বড় হচ্ছে এখনই বললাম জেহাদ হচ্ছে ইসলামের ছয় নম্বর আর রুকুন যদি হয় কখনো আর সে আব্রাহম লিঙ্কনের ইলেকশনের ভোটা ভোটে তাও আল্লামা দেশের প্রখ্যাত আল্লামা এগুলো তফসিলুল করান মাহফিল আর এই শিক্ষা দিয়েছে জাতিকে গোমরা করেছে তো এরা হচ্ছে কি খাওয়া কুপ্রবৃত্তির অনুসারী খেয়াল খুশি দুনিয়ার স্বার্থে কথা বলে স্বার্থে কেন এরা পথভ্রষ্ট কুপ্রবৃতির অনুসারী বলছেন আলোচনা যদি কোথায় হয় তো মুখ বন্ধ করো কোনো আপত্তিকর কথা বলবেন না বিরূপ মন্তব্য করবেন না ভালো কথা বলার থাকলে বলো না চুপ থাকো রাজি আল্লাহ আমার সাহাবাই কানামদের কথাও আলোচনা হলে তোমরা মুখ বন্ধ রাখো বিরত থাকো মানে বিরূপ মন্তব্য করিও না ওয়েদা জোকেরা তিন নজিমো ফার্মসিকর যখন তারকার চর্চা হয় তারকা জ্যোতিষিবিদ্যা নিয়ে কেউ যদি আলোচনা করে সেখানে মুখ গন্ধ রাখো এইসব জ্যোতিষিবিদ্যার চর্চা শিখিও না শিখায়ও না ওয়েদা জোকেরা কাদুর ফার্ম শিকর যদি তকদিরের কোথাও আলাপ আলোচনা চলে তকদির অস্বীকার করে তকদির নেই অথবা তকদির সব কিছু যখন ভাগ্যে লেখায় আছে তাহলে আমল করে লাভগি এই ধরনের কেউ যদি কথা বলতে যায় চুপ থাকো এবং মজলিস থেকে যাও सही हादीश टी है कि सही है। आ, करीम सलामाई सल्ला कम की नबीमाम सार्ट दिए दें যারা হাজিয়েছেন তারপরে চোদ্দ জন চোদ্দশো জন আর তারপরে যারাই তার স্বাতি সঙ্গী হয়ে গেছেন তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন জি তো ভুল হয়েছে কিন্তু যদি এতটা ভুল থাকে আর পাহাড় সমান নেকি থাকে তো এই ভুলগুলি ভুল না কোনো ভুল নাই ঠিক ওই রকমই জি তারপর তাদের এখলাস তাদের নিষ্ঠা তাদের পদস্কলন ঘটবে ভুল ভারতি হবে ভুল মুক্ত কেউ মাসো না ভুল ভারতি হবে জানতেন তারপর জানতেন না যে কি ঘটবে ভবিষ্যৎবাণী করেছেন না একটা যুগ আসবে ফেতনা হবে আপোষের লড়াই হবে এগুলো ভবিষ্যৎবাণী হাতিসা আছে কে তা আমার সাথীদেরকে সাহাবাই কেরামদেরকে তোমরা ছেড়ে দাও ওদের সম্পর্কে কিছু বলিও না তাদের সম্পর্কে ভালো ছাড়া অন্য কিছু বলবে না ভালো ছাড়া যদি কোথাও পদস্কলন ঘটে সেগুলি আলাপ আলোচনা করিও না আলাপ আলোচনা এমন জাতি মানুষের মাঝে ঘৃণা ছড়ায় এমন করবে না যে ভুল আলী ইজতেহাদে আলীর সাথে হয়েছে এগুলো নিয়ে আলাপ চর্চা করিও না ওয়ালা হারবে তাদের আপোষে যে লড়াই যুদ্ধ হয়ে গেছে সিফিন বা জামালের ওগুলো নিয়ে আলোচনা করিও না ওয়ালা মাগাবা গা বা আনকা ইলমোহ আর এমন কিছু সম্পর্কে বলিও না যে সম্পর্কে তোমার জ্ঞান নেই আরে অল্প জ্ঞান আছে আর বড় বড়ো কথা বলছেন আপনি তো মনে যাবেন ওয়ালা তিন আহাদিন ইহাদেশবেহী আর এমন কারো কাছ থেকে সাহাবাইকার সম্পর্কে এমন কোন খারাপ বিরূপ মন্তব্য শুনিও না যারা এসব চর্চা করে বলে থাকে তাদের কাছে বসিও না তাদের কথা শুনিও না কেন কারণ শুনলেও তোমার কলবটা খারাপ হয়ে যাবে ভেতরটা কি হয়ে যাবে খারাপ হয়ে যাবে কারো যদি দোষের কথা কেউ চর্চা করে আর আপনি শোনেন আর যতই পরিষ্কার হোক না কেন সেই লোক আপনার তার সম্পর্কে যে একটা মর্যাদা সম্মান ছিল ওটা কমে আসবে আমার সম্পর্কে আমি সাহাবেকদের সাথে তুলনা এই যুগে ধরেন আমার সম্পর্কে যদি আপনাদের কোনো সাথী একটা নেগেটিভ কোনো মন্তব্য করে আর আপনি সেটা বৈষে বসে শোনেন আরে অনেক ভালো মনে করছিলাম কিন্তু শাইকের মধ্যে এগুলো আছে সাই তাহলে জায়গায় পারে না না না পারে না এই জন্য শুনিও না তুমি তো যেও না যদি বলে বেদাতীয় সম্পর্কে সাধারণ মানুষ সম্পর্কে এরকম শোনা যায় শোনা যায় তোমার কাছে দলিল কি প্রমাণ আছে চর্চা করছো আর তারপরে এটা বলা তোমার ওনার কি কী হবে তুমি চোখের আড়ে বলছো তার ব্যক্তি জীবনের কথা ঠিক না এমন কেউ যদি আমার মসজিদে একদম নামাজ পড়ে আর মানুষ হিসাবে আমার ওজোর থাকতে পারে তাই না আর সেটা করতে করতে জামাত হয়ে গেছে অথবা কিছু আর তারপর আরে শাইকের মসজিদে নামাজ পড়লাম না তো দেখলাম না আর তারপরে আপনি ধারণা করে বললেন যে সাইক তো ফজর নামাজ মসজিদে যায়নি জাহাজ এটা হ্যাঁ অন্তরে কিছু চিচিল আসবে খারাপই চলে আসবে আরে সাহাবাই কালামদেরকে এত আমরা ফেরিসটা চাইতো ভালো মনে আর তারা রকম করেছে তো তারা এই রকম করেছে অল্লাহ বাস্তব সত্য কথা বলেছেন লেখক আমি যখন মৌদুদীর ছাত্র জীবনে খেলাফত মলিখিয়াত রাজতন্ত্র খেলাফত রাজতন্ত্র যে বইটি বাংলা অনুবাদ হয়েছে পড়লাম পড়ার পরে যে বিষগুলি ভরে দিয়েছে দুধে বিষ মিশিয়ে দিয়েছে পড়ার পরে আমি চিন্তা করলাম দিয়ে এমনটা কেন এইরকম হইতে পারে সাহাবা কান্দুর মাঝে হৌজলুল্লাহ আল্লাহ যদি ওই জামাত ইসলামের খপ্পর থেকে আর গুমরাহ থেকে আমাকে ফিরিয়ে না নিয়ে আসতো তাহলে এই বিরূপ ধারণগুলি আমার থেকে যেত সব কিন্তু এখানে আমার নকশা আছে কি ও লিখেছে বিশ ভরা আছে কিন্তু আমার আলহামদুল্লাহ এলিম ছিল আপনাদের মতো একেবারে জিরো ছিলাম না তা আমার অনেকটা এলিম ছিল তারপরে আলহামদুলিল্লাহ সোহি আকিদার পরিবারের জন্ম সেখানে মাদ্রাসায় পড়াশোনা সোহি আকিদার কিন্তু লাইব্রেরিতে ওই জামাত ইসলামের কিতাবগুলো কিছুটা পড়েছিলাম আর তাদের একটা ভক্তি ছিল যে মনে হয় এরাও বড় ইসলামের খাদেম কারণ রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের চর্চা করে তো ভালোই মনে তো ভালোই তো ইসলাম ইসলামী আসলে ইসলামের নাম ভেগে রাজনীতি করছে এটা তো পরে বুঝা গেল জি হ্যাঁ ওই ছোটকালে কালে ছাত্র জীবনে পড়ে তো আর অতটা বোঝা যায়নি তো আর এই যে দুধের মধ্যে বিষ ভরে রেখেছে মৌদুদিন আল্লাহ হেফাজত করুক তারপরে ওই কিতাবের খন্ডল লেখা হয়েছে পাকিস্তান থেকে খেলাফত মলিক মদুদিন আর ও খেলাফত মলুকিয়াত কি করেন পোস্টমর্টাম করেছেন সালাহিনুসুফ রাহম আহিসম আমাদের লাইব্রেরিতে বইটা বিক্রি হয় খন্ডনে উর্দু উর্দুতে আর তারপর আরবি অনেক কিতাব লিখা হয়েছে তো যাই হোক তো আল্লাহ রবুল্লা আলম হেফাজত করুন মানুষ যদি খারাপ কথা পড়ে তো অন্তরে কিছুটা কালিমা চলে আসবে এই খারাপ থেকে বেঁচে থাকতে হয় ভালো মানুষ সম্পর্কে খারাপ কথা শোনা থেকে বেঁচে থাকতে হয় না যারা এই সব দোষচর্চা করে গিবোধ করে ওদের কাছে না কোন সংশোধনের কাজ নেই কিছু নেই শুধু বাইরে বইলে এই তো হচ্ছে তো সেই হচ্ছে তো তোমুক হচ্ছে তুমুক হচ্ছে ওরা খারাপ লোক এদের উদ্দেশ্য সংশোধন না এদের উদ্দেশ্য হচ্ছে মানুষের মানহানি করা মানুষকে ছোট করা আল্লাহ তাদের অনিষ্ট হেফাজত করুন আর সেটা যদি সাহাবাই সাহাবাইকার সম্পর্কে হয় তাহলে কত কতগুলো তার অপরাধী যারা সাহাবাইকারদের চর্চা করে থাকে এখানে আজকাল আলোচনা শেষ করছি ওসাল্লাহ সাল্লামা মোহাম্মদ আলা আলি ওসহবী আজমাই